पंचदश खच्छेद पांडित्य अपेक्षा तपस्यार प्रयोजन साधाधना शाध्धो ठाकुर श्रीरामकृष्ण मास्टर सहित कथा कहते बसिया श्रीरामकृष्ण मास्टर शर के तुमार कैम बोध है मास्टर आज्ञा बे श्रीरामकृष्ण खूब बुद्धिमान ना मास्टर आज्ञा পাণ্ডিত বেশ আছে শ্রীরামকৃষ্ণ গীতার মত যাকে অনেকে গণে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে তবে ওর একটু কাজ বাকি আছে শুধু পাণ্ডিত্যে কি হবে কিছু তপস্যার দরকার কিছু সাধ্য সাধনার দরকার গৌরী পণ্ডিত সাধন করেছিল যখন স্তব করতো হারে রে নিরালম্ব লম্ব দর তখন পণ্ডিতেরাও কেঁচু হয়ে যেত নারায়ণশাস্ত্রীও শুধু পণ্ডিত নয় সাধ্যসাধনা করেছিল শাস্ত্রী ২৫ বৎসর এক টানে পড়েছিল সাত বৎসর ন্যায় পড়েছিল তবুও হর হর বলতে বলতে ভাব হতো জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল তা সে কাজ স্বীকার করলে না দক্ষিণের দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকতো। থাকত বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা সেখানে তপস্যা করবে যাবার কথা আমাকে প্রায় বলতো। আমি তাকে সেখানে যেতে বারণ করলাম তখন বলে কোনদিন মরে যাব সাধন কবে করব। ডুবকি কপ ফাট জায়গা অনেক জেদা পর আমি যেতে বললাম শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে তপস্যা করবার সময় ভৈরবী নাকি চড় মেরেছিল আবার কেউ কেউ বলে বেঁচে আছে এই আমরা তাকে রেলে তুলে দিয়েলাম। এলাম কেশব সেনকে দেখবার আগে নারায়ণশাস্ত্রীকে বললুম তুমি একবার যাও দেখে এসো কেমন লোক সে দেখে এসে বললে লোকটা জপে সিদ্ধ সে জ্যোতিষ জানত বললে কেশব সেনের ভাগ্য ভাল আমি সংস্কৃতে কথা কইলাম সে বাঙ্গালায় কথা কইল তখন আমি হৃদয়কে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম দেখেই বলেছিলাম এরই ন্যায খসেছে ইনি জলেও থাকতে পারেন ডাঙ্গাতেও থাকতে পারেন আমাকে পরক করবার জন্য তিনজন ব্রহ্মজ্ঞানী ঠাকুরবাড়িতে পাঠিয়েছিল তার ভিতর প্রসন্নও ছিল রাত দিন আমাকে দেখবে দেখে কেশবের কাছে খবর দিবে। আমার ঘরের ভিতর রাত্রে ছিল কেবল দয়াময় দয়াময় করতে লাগলো আর আমাকে বলে তুমি বাবুকে ধরো তাহলে তোমার ভালো হবে আমি বললাম আমি সাকার মানি তবুও দয়াময় দয়া ময় করে তখন আমার একটা অবস্থা হলো হয়ে বললাম এখান থেকে যা ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল কাপতেনও যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল মথুরবাবুর বড় ছেলে দারিকবাবুর সঙ্গে করে এনেছিল ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল দপ্তরখানার সঙ্গে বড় ঘর সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম সংস্কৃতে কথা ভালো বলতে পারলেন না ভুল হতে লাগল তখন ভাষায় কথা হলো। হল শাস্ত্রী বললে তুমি নিজের ধর্ম কেন ছাড়লে মাইকেল পেট দেখিয়ে বলে পেটের জন্য ছাড়তে হয়েছে শাস্ত্রী বলে যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব তখন মাইকেল আমায় বললে আপনি কিছু বলুন আমি বললাম কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না আমার মুখ কে যেন চেপে ধরছে ঠাকুরকে দর্শন করিতে চৌধুরী বাবুর আসিবার কথা ছিল মনমোহন চৌধুরী আসবেন না তিনি বললেন ফরিদপুরে সেই বাঙ্গাল অর্থাৎ সশধর আসবে তবে যাব না শ্রীরামকৃষ্ণ কি হীন বুদ্ধি বিদ্যার অহংকার তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে ধরাকে সরা মনে করেছে চৌধুরী এম পাশ পাস করিয়াছেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন আবার তিনি বিবাহ করিয়াছেন তিন শত টাকা মাহিনা পান শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীনবুদ্ধি করেছে হরমোহন যখন প্রথমে গেল তখন বেশ লক্ষণ ছিল দেখবার জন্য আমি ব্যাকুল হতাম তখন বয়স সতেরো আঠেরো হবে প্রায় ডেকে ডেকে পাঠাই আর যায় না এখন মাকে এনে আলাদা বাসা করেছে মামার বাড়িতে ছিল বেশ ছিল সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে সকলের হাস্য সেদিন ওখানে গিয়েছিল আমি বললাম যা এখান থেকে চলে যা তোকে ছুঁটে আমার গা কেমন করছে কর্তাভজা চন্দ্রচাটুর্যে আসিয়াছেন বয়ক্রম ষাট পঁয়ষট্টি মুখে কেবল কর্তাভজাদের শ্লোক ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না হাসিয়া বলিলেন এখন তো বেশ হিসাবি কথা বলছে ভক্তেরা হাসিতে লাগিলেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তপুরে শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন অন্তপুরে স্ত্রীলোক ভক্তেরা তাঁহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন সহাস্যবদন বলিলেন আমি পাইখানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম আর একটু ফুলটুল দিলাম বিষয়দের পূজা জপ তপ যখনকার তখন যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে জ্ঞানপথের লোকেরাও সু অহং জপ করে কারো কারো সর্বদাই জিহা নড়ে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত